وعليكم السلام ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعماله محمد بادن اعوذ به ورسوله ارسلَهُ بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وصراطا مستقيما فقد قال الله تعالى فيه كلامه المجيد হেু বহু বিশ্ব পানো মানো হে فَأَجَاءَهُمْ أَذَرُ الله الرحمن الرحيم جاء الذين عملوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم সকল গুণগান আমাদেরকে মহান অসংখ্য প্রশংসাকে আমরা সকল সাম শুধু এই জন্যই প্রশংসা নয় রমজা মাস পর তার ভাগ্য জটিলি আজকে আমরা সৌভাগ্যবান হয়েছি এমনকি এই পবিত্র মাস রমজায় তুমার ছড়া আদায় করতে আমরা আসতে পেরেছি মানিক উপস্থিতি আজকের জুমার আলোচ্য বিষয় আমরা পবিত্র মাহে রমজান একটি পূর্ণাঙ্গ মাস এ মাসের বিষয় কম সকল প্রতিজ একই আলোচনা করে থাকেন তথা মাহের রমজানের করণীয় বর্জনীয় এ মাস থেকে আমরা কী শিক্ষা পেলাম কিসে শিক্ষানো দরকার আমাদের কি দায়িত্ব আলোচনা হয়ে থাকে চেষ্টা করি শামলা সময় সংস্কৃতি আলোচনার পূর্বে আপনাদের সামনে আমি দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো আমরা আপনারা আমাদের দায়িত্ব কি আমরা বান্দা আমাদের দায়িত্ব কি মহানন্দার সুত করা তার কথাগুলো মেনে নেওয়া তার নির্দেশ গুলো মেনে নেওয়া তার আনুগত্য করা তারা বাসস্থ করা আজকের জমায় আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল আমরা যারা শ্রমতা এবং যারা আমরা বক্তা উভয়কে সচেতন থাকতে হবে বিষয়ে যে বক্তা যা বলবেন তা যদি দরিদ্র প্রমাণ ভিত্তিক হয় তাহলে অবশ্যই আপন সব শুনবেন এবং তা মানবেন কারণ আমরা মহান আমরা শুনলাম আমরা মেনে নিলাম আজকে আমাদেরও চরিত্র আমাদেরও আদর্শ হবে আনা শুনলাম মেনে নিলাম শুধু বক্তব্য শুনবেন আর বাড়ি চলে যাবেন আমল আমরা লম্বা বলতে চাই না আপনাদের সামনে যা কি করেছি একশো তিরাশি নম্বর এক আল্লাহ কোরআন করে লোকেরা দোসরা তোমাদের প্রতি মহাগুল আর পবিত্র মাহেরম ইামকে ফল করেছেন এই শ্যাম শুধু তোমাদের বড় ফরস করা হয়নি তোমাদের পুরুবতী যারা বিভিন্ন জাতি ছিল আমরা বিশ্লেষণ করতে চাই অনেক বড় কথা হবে আমি মূল কথা বলতে চাই মহানব্য বারোটি মাসের মধ্যে শুধু রমজান মাসিককে ফরত করেছেন এই জিয়াম মানুষ মহানের সকল নির্দেশিত বিষয়গুলো মেনে চলবে এবং ফোন কৃষির কিন্তু কর্মকান্ডগুলোর থেকে বিরত থাকবে একজন মানুষ রাস্তায় চলবে চলার পথে সে পা ফেলবে পুজোর পরে পরে সে চিন্তা করে পাখানে জীবনকে পরিচালনার করবে যে আমি কোথায় কোন কথা বলছি কোথায় আমি কিভাবে তার সাথে কথা বললাম কোন পথে চললাম সঠিক পথ হবে কোন পথে চললে আমি সকল দিয়ে শুধুমাত্র প্রাণকে চিন্তা ভাবনা করে মহান ভয় করে যে ব্যক্তি চলে তুমি আর ভয় করে চলে এটি হচ্ছে আমরা যদি পবিত্র এই গুন্দ্র অর্জন করা যায় যারা সারাদে জাকাত্রাল করবে যারা নিজেদের হিপাজ করে যারা সারাতে মনোযোগিতা অবলম্বন করে যারা প্রদান করে এই সমস্ত গুণ গুলো যাদের মধ্যে এই মাসের গুরুত্ব তাৎপর্য অনেক এ মাসের উপন্যাস অর্থাৎ অপরিসীম যা গুনে হিসাব করা যাবে না আল্ডাসুল সাল্লাসাল্লাম বললেন এটা তুমি এ মাসে একটি হবে ভালো করবে সেই সবটুকু দশ থেকে সাত শত গুণে আল্লাহাক বৃদ্ধি করে দেন উল্লখ্য যখন কথা হবে অনেকের মুখে শুনবেন যে মাসে একটি সব করলে গুণ বৃদ্ধি পায় এই হাদিসটি সম্পর্কে সমস্যা আছে সহি মুখারের হাদিস এই হাদিস গ্রন্থটি দশ থেকে ছাত্রভূমি বৃদ্ধি করে দেওয়া হয় তবে এই মাসের শিয়ান সাধনা করার জন্য মহান স্পেশাল ভাবে এর গ্রিফেড এর পুরস্কার তিনি প্রদান করবেন একমাত্র আমার জন্য আমি এর বিনিময় আমি অন্য পরিবাদ এমন নেই যেখানে মহানবপুরা আলমী স্পেশাল ভাবে পুরস্কার দেওয়ার কথা বলেননি কিন্তু সিয়াম একটি অনন্য নিবাদক মানুষকে একজন মানুষ হিসাবে না বলে অন্যায় কাজ না করে সেই প্রশিক্ষণ রমজান দিয়েছে আমার ব্যক্তি রমজান মাসে। থাকা অবস্থায় মিথ্যা নেই সুতরাং এ মাসে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে যে মিথ্যা কথা বলা যাবে না যুগণ করা যাবে না জীবন করা যাবে না সমালোচনা করা যাবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে এই আপনাকে শিক্ষা দিতে হবে তবে সাবধান থাকবেন পরবর্তী মাসে আপনি আবার আগের হ্যাবিট আগের চরিত্র আপনি আবার পুনরাগরণ করবে এই মাসের মানুষকে পাপ মুক্ত করার জন্য শুধু এই মাসের পাপ মুক্ত না করতে পারি আপনি আজকে এরূপ করলেন কেন কোনদিন খুব বার মেম্বারে ওঠে আমিন বলেননি আজকে বুঝলেন কেন আল্লাহ এরূপ জিজ্ঞাসা হলে তিনি জবাব দিলেন আমি আমিন এই জন্য বললাম দিবর আমিন বললেন তাই আল্লাহাল আমিন বললেন আজকে পবিত্র মাহ রমজান আপনাকে আমাকে পাপ গুক্ত করার জন্য সে কিন্তু আমরা সমালোচনা করি আত্মসমালোচনা করি নিজেকে সন্তোষ করি মহানাল্লাপ আগে করে নিজের মনের চিন্তা করি যে পবিত্র মাস রমজান দশ থেকে আমরা শেষ করে দিলাম কতটুকু আমি করেছে আমাদের আমাদেরকে খুব জটিল ভাবে চিন্তা করতে হবে যে এই মাসে পাপ পতন করার সুবর্ণ সুযোগ আল্লাহ যে আস্তা কথা বলে আমার নাই এই সলাাম পালন করা দান শয্যা করা ভালো কাজে আদেশ দেওয়া অন্যায় কাজে নিষেধ করা সবগুলোই সবগুলোই পাপ থেকে পরিষ্কার করে দেয় পাপ থেকে মুগ্ধ করে দেয় সলাপ ব্যায়াম সাদা ভালো কাজের নিষেধ অন্যায় কাজের ভালো কাজে আবেশ অন্যায় কাজে দিশে এই কাজগুলো যারা করে তাদের আপনাদেরকে দাঁড়াই আমরা মহান আমলা পাঠ বিভিন্ন ভাবে গভীর কাছে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ নিকট কাকুটি মিটি করে এই মাসে মানুষকে তাকুয়া শিক্ষা দেয় শুধুমাত্র একটাই আলো যদি মানুষের মধ্যে চলে আসে তাকুয়া তাহলে তার বাকি সকল আনুগুলো সহজ যাবে না শুধুমাত্রে ভেজাল দিতে পারত না মানুষ আজকে তাদের ইবাদতে ফাঁকি দিতে পারত না মানুষ মানুষকে ধোকায় দিতে পারত না শুধু তাকুয়ার অভাব এই জন্য স্পেশাল ভাবে এমন একটি মাসের পুষ্কের এই মাসে মানুষ তাকু অর্জন করতে পারে তাহলে তাদের জীবন পরিচালনা করা খুব সহজে সচেতন হতে হবে এর কথা তাকা অর্জন করতে পারলাম আল্লু একটি হারি আপনি বলছেন আমাদেরকে সালা আদায় করেন শী অন্তর অন্তর কি অন্তর কেটে যায় অন্তর অন্তর মধ্যে এমন চালা শুরু হয়ে যায় যোগ দিয়ে প্রাণীর পরে কর্মস্পর্শী কাত এমন বক্তব্য প্রদান করলেন এমন বক্তব্য দেওয়ার ক্ষতি ঘরে উপিজা করলেন আজকে আপনি যে ভাষণটুকু দিচ্ছেন মনে হচ্ছে আজকে পিজাই ভাষণ দিচ্ছেন এর উত্তর বক্তব্য দিন দেননি আমার তাহাদালাম আপনি আজকে যে ভাষণ দিচ্ছেন মনে আপনি আর থাকবেন না সুতরাং আমরা ভবিষ্যতে আমি তোমাদেরকে ওষুরোধ করে যাচ্ছি আল্লাহ করে যাচ্ছি যে তোমরা প্রত্যেকে তাকুয়া অর্জন করবে আল্লাহ অন্য কথা বলতে পারতেন না এবং তোমাদেরকে শ্রবণ করতে হবে মেনে নিতে হবে এরও ওষুধ করছি তার মানে হলো আমরা বললেন হে মানব জাতির খেয়াল রাখো সতর্ক হয়ে যাও তোমাদের সামনে সময় প্রেক্ষাপট আসবে চকল মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ সৃষ্টি হয়ে যাবে কলহ বিবাদ শুরু হয়ে যাবে ফেতনা ফসাদ সৃষ্টি হয়ে যাবে বিভিন্ন ধরনের মতদর্শ মতদর্শ সৃষ্টি হবে একজন উপজনের কথার সাথে মিল থাকবে না ফেতনাশ বৃদ্ধি পাবে চলদলি হবে বন্দর হবে এরূপ সমাজ হাত গ্যাপ তোমাদের নেতৃত্ব দান করে আধুনিক শৈশন্য আলোকে সে যদি ইসলামকে পরিচালনা করে রাষ্ট্রকে পরিচালনা করে অবশ্যই তাদের কথা শুনতে হবে তাদের কথা বিবেচিত হবে এবং এটাই আল্লু রাসুল ভবিষ্যৎবাণী করলেন যে ভবিষ্যতে মানুষের মধ্যে কলহ সৃষ্টি হয়ে যাবে সৃষ্টি হয়ে যাবে এই জন্য সাবধান থাকতে বলা হয়েছে আর কি বললে আর তোমাদের সাবধান করছি যে কারণ এই নতুন নতুন আবিষ্কার কাজগুলো সে বৎ আর এই নতুন নতুন কাজগুলো করতে বলা হয় বিদাত মা বল এমন একটি জিনিস সে দেখি আশা করে আসন্ত অর্জনে আশা করে এরূপ আমুল যদি কেউ করে তাহলে সেদা আর পূর্ণবিধা আসীন দলার প্রতিদাস হচ্ছে পথপুষ্টতা আর প্রতিটি পদা মানুষকে দলাল না জীবনের পারে এই বিদাসিত পবিত্র মাহদানের তাৎপর্য আলোচনা এই জন্য করছে ওভাবে যে আপনারা আলোচনা শুনেছেন আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদেরকে ইম্প্রুভ করছি আপনাদের পরিপূর্ণ করে দিচ্ছি এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে এই জন্যই কুম্ভি খোলা তখন তোমাদের উচিত হবে মানব সমাজ তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরে থাকবে এবং খোলা এই সমস্ত খলিফাগণ আল্লাহ হৃদায়ত প্রাপ্ত হয়েছেন রাম সহি আলোকে তাদের খেলাফাজের জীবন পরিচালনা করেছেন এই খলিফা গণের নির্দেশ শূন্য তাদের আদর্শ গ্রহণ করবে অন্য কোনো ব্যক্তির আর মতাদর্শ গ্রহণ করার সুযোগ নাই যদি আপনি করবেন এর কোনো নাই এই ক্ষেত্রে আল্লাহ সত্যি কথাই বললেন তাঁত তারা আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাবের দাঁতের কথা বললেন এই জন্যই যে তাবরের দাঁত শক্তিশালী হয় দীর্ঘদিন ঠিকসই হয় আমনে তাপ পিচ্ছু হয় সামনে তাপ থেকে সহজে পিছতে যেতে পারে উঠেও দা যেতে পারে উপরে যেতে পারে তা বলে তাপ হয় না তাই আত্ম কথা বললেন যে তা বলে তা হলো সংবাদকে আক্রান্ত থাকবে সর্বপরিপূর্ণ কথা বলো বাংলা অনুবাদ হয়েছে আপনারা করুন কিছু শিখুন শেখার চেষ্টা করুন ছেলেদেরকে ধন্য শিক্ষায় প্রস্তাহিত করুন আপনারা আপনাদের নিকট পরিষ্কার হয়ে যাবে তবে এই কথা স্মরণ রাখবেন আমাদের সেটাই আমার মাধাবাহিন্দি আমাদের মাধাব নাই কোনো দল নাই কোনো কিছু নাই আমরা আহ আমরা হারি করে। আমাদের দুর্ভাগ্য হতো আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে শুধু পুরাণের দৌলভ্যে প্রতি পুরাণ অবতীর্ণ হয়েছে সেই রসুন পবিত্র মাসে এই মাসের মাসে পুরাণ দিতেন তিনি কুরাণ তিনি অধ্যায়ন করতে পাশ করতে। উপস্থিত হাদিস আল্লাহাম ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দাম তিন সহনশীল দান তিনি সবার করতে পারতেন মা এত রমজান তিনি রমজান মাসে তার সাথে সাক্ষাৎ করতেন এসে তিনি একজন অপরজনকে কোরআন শোনাতেন তাহলে কি কোরআন শিখতে হবে না কোরআন আমাদেরকে করতে হবে তাহলে কেমন মতেন আপনারা আমার পক্ষে কেউ সাক্ষী দিতে না সাক্ষী দিতে পারে একমাত্র কোরআন এবং শুক্রান আসুন রান করি স্কুল করি প্রাণ ও শরীর সুস্থ আর কি জীবন করি আমাদের ব্যক্তিগত সমাজ জীবন সকল শক্তি করতে পারি আল্লাহ পাক আমাদের সফলতা সুপ্রদান করুন সকল اللهم صل على محمد وعلى محمد صلاه الله عليه وآله وعلى آله النقيين المجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لنا خاطري ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله اكف الله يكفينا الله يكفينا الله আমার সেটা আমার লিখিত বই আছে আপনার সময় হুলে